সময় দর্শক আমরা আলোচনা করছিলাম ইমাম রচিতা নাম এই গ্রন্থটি নিয়ে এই গ্রন্থটিতে তিনি আলোচনা করেছেন আকিদার বিভিন্ন পর্ব তার মধ্যে আল্লাহ নাম এবং গুণের পরে তিনি আল্লাহর আরস্য এবং কুসি নিয়ে আলোচনা করেছেন গত কয়েকটি পর্বে আমরা আল্লাহ তালার আরস্য এবং আরস্য নিয়ে আলোচনা করেছি এবং বলেছি যে আরস্য হচ্ছে প্রকাণ্ড সৃষ্টি এবং প্রথম সৃষ্টি এবং তার রয়েছে পায়া এবং সেখানে সেটা বহন করা হয় সেটার ওজন রয়েছে এবং সবচেয়ে ওজন ওজন সবচেয়ে বেশি ওজন যে জিনিস তা হচ্ছে আরস্য এবং সেটা বিভিন্ন হাদিস দ্বারা আমরা প্রমাণ করেছি এবং আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাই যে আর কি বিভ্রান্তি রয়েছে বিভিন্ন রকম বিভ্রান্তি রয়েছে কিছু মানুষ যাদের মধ্যে পরিপক্ক হয়নি এবং যারা সবকিছু তাদের বিবেক দিয়ে বিচার করে তারা মনে করে থাকে যে আরশের কি প্রয়োজন আরশের কি প্রয়োজন আল্লাহ তালা আরসের কি প্রয়োজন এটা তারা মনে করছে এই আমাদের ইমাম বলছেন ওয়াহু আস্তাক আনিল আমাদের ইমাম তাহাবিরেক্ষি কেন তিনি এটা হচ্ছে যেকোনো বাদশাহী তার বাদশাহীর প্রমাণ হিসাবে একটা তার একটা জায়গা থাকে আল্লাহ সেই স্থান রয়েছে সেটা আরশ তিনি তার বাদশাহীর তার রাজত্বের প্রমাণ হিসাবে সারা দুনিয়ার তার শ্রেষ্ঠত্ব এবং সবকিছুর উপর তার শ্রেষ্ঠত্ব এবং তিনি সর্ব উপরে সবকিছুর উপরে তিনি তিনি তিন দিক থেকে সবকিছুর উপরে জ্ঞানের তিনি ক্ষমতার দিক থেকেও সম্মানের দিক থেকেও এবং অবস্থানের দিক থেকেও এই জিনিসগুলি প্রমাণ করার জন্য তার আর্শ তিনি দিয়েছেন মানুষ যেন আশের প্রকাণ্ডতা বুঝতে পেরে তারা যেন আল্লা তালার সম্পর্কে আল্লাহ তালার সম্পর্কে তারা যেন আল্লাহ তালা মহত্বতা সম্পর্কে তারা যেন কিছু বুঝতে পারে আঁচ করতে পারে এবং আল্লাহ তালে লুটিয়ে পড়ে এই জন্য তিনি আর সের রেখেছেন এবং এই আরশের আরশ যে প্রকাণ্ড সৃষ্টি প্রথম সৃষ্টি সেটা আমরা গত পর বিভিন্ন সময় আলোচনা করেছি আজকে আমরা আরেকটি জিনিস আলোচনা করতে আসি সেটা হচ্ছে যে তিনি আরশ্য বলেছেন আরশ্য মুস্তাগনি আরশ আল্লাহ তালা আরশো থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী আরশো তার কোনো প্রয়োজন নেই হ্যাঁ ওমা দুহু সেগুলো থেকে সেগুলো নেই আবার আমাদের ইমাম এরপর ওয়াফাও কাহু মহম বেকুল ওয়াফা কাহু আল্লাহ প্রত্যেকটি জিনিস তিনি পরিবেশন করে আছেন প্রত্যেকটি জিনিস তিনি পরিবেশন করে আছেন ওয়াফাও কাহু এবং তিনি সবকিছুর উপরে রয়েছেন সবকিছুর উপরে তিনি রয়েছেন এটা আমরা বিভিন্ন পর্ব আলোচনা করেছি আল্লাহ ফক আর তিনি সবকিছুর উপরে অল উল্লাহ আল্লাহ খালকি সমস্ত কিছুর উপরে যে সেটা আমরা আলোচনা করেছি তো আর যদি আনিল এহাত খালকুহু সৃষ্টি জগৎ তাকে পরিবেষ্টন করতে পারে না অপার পরিবেশন করতে পারে না কারণ তিনি সবকিছুর উপরে তিনি সবকিছুকে পরিবেশন করে আসেন এটাই আমরা আমাদের ইমামের কথা দ্বারা বুঝতে পারি এটা হচ্ছে আরস ব্যাপারে আমাদের এর মধ্যে একটি হচ্ছে যারা দার্শনিক বলে পরিচিত ফালসাফা ফালাসাফা যাদেরকে বলা হয় এই দার্শনিকরা বিভ্রান্তিতে নিভিত রয়েছে তারা মনে করে যে আরশ্য বলতে আলাদা কোন সৃষ্টি নয় বা উপরের কোনো সৃষ্টি আলাদা নয় বরং আরশ্য পৃথিবী বা তাদের মতে যে এই কক্ষপথের বাইরে আরেকটা অতিরিক্ত কক্ষপথ আছে সেটা আরশ্য বলা সেটা সমস্ত সৃষ্টিকূলকে ঘিরে রয়েছে এটা তাদের ধারণা এটা ঠিক নয় বরং আরশ্য উপরে রয়েছে আমরা সেটা বিভিন্ন হাদিস এবং কোরআন আয়াত দ্বারা প্রমাণ করে দেখিয়েছি যে আরশ্য হচ্ছে সবকিছুর উপরে এবং আসমান জমিন এগুলো খুব ক্ষুদ্র অতি অতি ক্ষুদ্র आर्सर तुलना देखिए सूतरा तरफ यह धारणा ठीक नए आर्स मन आसमान जमीन जी भाव গোলাকার রয়েছে সেভাবে আলাদা সৃষ্টি সম্পূর্ণ আসমান এবং জমিন সুতরাং আরশো কে আরেকটি কক্ষপথ বা আরেকটি এরকম পথ বা আরেকটি এরকম কোন কিছু ঘূর্ণায়মান কিছু মনে করা তাদের জন্য ঠিক হয়নি এটা ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত অনেকে তারা বলে থাকে আলফালা করতে নবমাসমান তারা বলে থাকে তারা হচ্ছে আহরুল কালাম যা যারা তারা মনে করে থাকে আরস্য বলতে আলাদা কোন কিছু নয় বলতে রাজত্ব বোঝানো হয়েছে যে আল্লাহ তালা রাজত্ব রাজত্ব যদি হতো তো এত কিছু হতো না কোরআনে কারিমা আল্লা তালা আসে ফুটেছেন বলেছেন আবার হাদিসে এসেছে কথা আরশের পায়া আছে আর রাজত্ব হলে এই কথাটা বলা কখনো ঠিক হবে না বরং এটা একটা এই কথা বলা কথাগুলো বলা যেত না সেই বলা যাবে যারা রাজত্ব অনুবাদ করেছেন আর তারা ভুল পথে আছেন এবং ভুলের উপর তাদের আঁকি শুদ্ধ নয় বরং আরশ আলাদা সৃষ্টি এবং সৃষ্টি এটাই আমাদেরকে সাব্যস্ত করতে হবে আরশের ব্যাপারে আল্লাহ সৃষ্টি উল্লেখ করেছেন এবং রসল্লা সাল্লামতা আলোচনা করেছেন কোরআন কারিমী আল্লাহ বলেছেন সুর বাকার দুশো নম্বর আয়তা আল্লাহ তালা বলেছেন আল্লাহ له ما في <تصفيق> السماوات وما في الارض من الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يعوده حفظ ولا عليهم امر प्रत्येকেই এই আয়াতুল কুরসিটাকে গুরুত্বের সাথে পড়ি কিন্তু কেন পড়ি সেটা জানি না কেন পড়ব এই জন্য পড়ি প্রতি প্রতি প্রতি সালাতের মৃত্যু ব্যতীত জানাতে যাওয়ার মধ্যে আর কোনো বাধা থাকবে না গুরুত্বপূর্ণ একটি উপলব্ধি করতে হবে কুর্সির আলোচনা এসেছে আর যে ব্যক্তি কুরসি অনুধাবন করতে পারবে এবং বুঝতে পারবে যে কুরসি কি জিনিস সে আল্লাহ তালার মহাত্মতা আল্লাহ তালার প্রকাণ্ডতা তাদের তিনি বিশালত্ব তিনি তারা বুঝতে পারবে এবং তারা আল্লাহ তালার কাছে তারা নিজেদেরকে অতি ক্ষুদ্র ভাবে এবং আল্লাহ তালার জন্য শ্রীতায় লুটিয়ে পড়বে এই জন্য এই যে বিনয় ভাবনা আসলে শুধু মুখে উচ্চারণ করলে করোনা এক হরফে দশ নিগে সব শুধু পাবে কিন্তু সেই বিশ্বাস যদি না থাকে তাহলে আর কুরসির উপরে তাহলে তারা কিন্তু কেউই জানাতে যেতে পারবে না এই জন্য জানাতে যাওয়ার জন্য আর কুরসি সম্পর্কে আয়তের কুরসি অনুধাবন করতে হবে এবং সেটা ভালো করে বুঝতে হবে সেটা ভালো করে বুঝতে হবে কোরআনে কারিমে আল্লাহ তালা কুর্সি উল্লেখ করেছেন এখানে আর কোথাও তিনি কুর্সির কথা উল্লেখ করেননি এই ব্যাপারে মানুষের ভিতরে বিভিন্ন বিভিন্ন দ্বিধা দ্বন্দ্ব রয়েছে সহি অনেকে মনে করে থাকেন কেউ কেউ মনে করে থাকেন যে আর কুরসি বলতে আল্লাহ জ্ঞানকে বোঝানো হয়েছে অসহা কুর্সি হোসাম আল্লাহ তালার জ্ঞান আসমান জামিনকে পরিবেষ্ট এটা আসলে ভুল কি জন্য ভুল আপনারা দেখেন এখানে আল্লাহ তালা আহ বলতে যদি জ্ঞান বুঝে আগে কিন্তু নেবে সেই মি আইল মিহি আল্লাহ আইল উল্লেখ করেছেন कुरसी आलदा करसिमेश जिस ज्ञान आलदा तलाम सबकी सबको आल्ला सबकू पर अनुरूप भाव आल्ला सृष्टि दिए आसमान और जमीन के परेशन कर रेखे मत से विशुद्ध मत द्वित क्यों क्यों थे कुरसि बर्श क्यों बोझाना दरत अला, के बोझाना आल्ला तमान जमीन के धारण करणा कारण हादी कुरान हादी কুর্সি যে বর্ণনা পাওয়া যায় বিশুদ্ধ বর্ণনা তাতে বোঝা যে সেটা শুধু শক্তির নাম নয় বা ক্ষমতার নাম সেটা আলাদা একটি সৃষ্টি এবং সেটা ভিতরে কিছু জিনিস আছে এবং সেটা বিস্তীর্ণ একটি ভূমির মধ্যে বিস্তীর্ণ বিস্তীর্ণ একটি বিরাট একটি জায়গা এবং সেই জায়গার ব্যাপারে হাদিস এসেছে সুতরাং সেটা শুধু কোনো এমন ক্ষমতা নয় যে ক্ষমতাকে যে ক্ষমতা দ্বারা ধারণ করে আসে যা বলে থাকেন এটা धारणाप्त आसमान पर अष्टम आसमान हम कृर्सी और नवम आसमान हम आर्स एरा पुरोटे दार्शनिक दार्शनिका भूल पथे आना आसले ही माँ कदर हकरिह आल्ला के सठक भाव পরিমাণ আল্লাহ সঠিক সম্মান দিতে নি এবং তার সৃষ্টিকেও সঠিকভাবে বুঝতে পারেনি তারা ধারণা করে কথা বলে এবং সে ধারণার উপরে মানুষকে পরিচালিত করে এরা ইনহু মিল্লা ইয়করসুন তারা ধারণা করে চলে এরা সঠিক কোন জ্ঞানের ভিত্তিতে কথা বলে না কোরআন এবং সুনায় যায় শেষের সোল্লা সাল্লা থেকে এবং কোরআনে থেকে আমরা যে ভাষ্য পাই সেটাকে আমরা অবশ্যই অগ্রাধিকার দেব এবং প্রাধান্য দেব कथाटी पाई सही विशुद्ध कथा कुरसि जिसमु छड़ विशिष्ट सृष्टि जहाँ सृष्टि सामने फेले रखा तरह अनेक अनेक अनेक गुण बड़ और से महान रब इज्जतर पा रखार स्थान ওহ মাদম ওহ মাউদর কাদমাই রাব্বি جل ওয়া আলা আল মহান আল্লাহর পারাকহস্তান এই কথাটি উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহ এবং ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম ইবনে আবি আল ইজ রাহমাতুল্লাহ আলাইহ আল Hanafi রাহমাতুল্লাহ আলাইহি তার শরুল আকীদা তাহাবীর মতে এটাই হচ্ছে এহাদিসের এই কুর্সির ব্যাখ্যা সামনে রাখা হয়েছে এবং তা আর্স হচ্ছে অনেক বেশি বড় এবং সেটা আল্লাহ তালার পা রাখার স্থান আল্লাহ তালা পা রাখার স্থান এটা কিভাবে আমরা বললাম সেটা এই জন্য বলছি আবুজাল গিফায় আদিউ বর্ণিত আছে তিনি বলেন দাখালতুল মসজিদ হারাম আমি মসজিদে হারাম প্রবেশ করলাম ফরাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম رسول আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে একা বসা দেখি পেলাম তিনি বজালাস তুই রই তার কাছে আমি বসলাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হে আল্লাহর রাসূল আইয়ুমা উনজিলা আলাইকা আফদর আপনার কাছে সবচেয়ে উৎকৃষ্ট যা নাযিল হয়েছে তা আমাকে জানান তিনি বললেন যে আয়াতুল কুরসি রাসূলুল্লাহ कुरसर मध्य ओरकम जेमतीण भूम फेले रखा रिंग रिंग रिंग रिंग गोलक पड़े थके बोलते मुद्रा जेमन पड़े थके विस्तीर्ण भूमि मध्य तेम सत आसमान सबकि मन जो रिंग पड़े आरकम छोट जिन सत आसमान कर्सरे তারা তালাকা তেমনি ভাবে এই রিং এর তুলনায় এই বিস্তীর্ণ আরশো অনেক বেশি বড় এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি স্পষ্ট যে আরশ প্রকাণ্ড সৃষ্টি আরশ একটি প্রকাণ্ড সৃষ্টি তার সামনে কুর্সিও প্রকাণ্ড সৃষ্টি তবে আরশ প্রকাণ্ডতা সবচেয়ে বেশি বড় কুরসি আরো কুর্সি তার চেয়ে ছোট কিন্তু কুর্সির ভিতরে আসমান সাত আসমান যেন একটি রিং পড়ে আছে রিং এর মতো আর তার ভিতরে সমস্ত মানুষ সমস্ত রয়েছে এটাই হচ্ছে বিশুদ্ধ মত যে ওয়াস কুর্সি হুসামা আসমান জমিন সবই এর ভিতরে স্থান পায় এর ভিতরে স্থান পায় সুতরাং এটাই বিশ্বাস করতে হবে যে এটা হচ্ছে আসমান এবং জমিন সবকিছু কুর্সির ভিতরে এরকম এতই ছোট আর আমরা তার মধ্যে কত ক্ষুদ্র আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা নিজেদের কত হংকার করেছ সে তুলনায় আমরা কতই না ক্ষুদ্র সেটা আমাদের চিন্তা করার বিষয় রয়েছে এর বিষয় এর বিষয়ে ইবনে আব্বাস সাদিউল্লা বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওসরা কুরসি তিনি বলেছেন আল কুরসি মা কাদামাইন ও সুলাই কুরসি হচ্ছে আল্লাহ আর আরশো তার পরিমাণ তো কেউ আল্লাবী কেউ জানে না সেটা কত বড় আল্লাহ কেউ জানে সেটা কত বড় এই বিশুদ্ধ তাফসির ইবনে আব্বাস থেকে তা এসেছে যারা যারা সন্দেহ করছেন তারা সন্দেহ লিভাইতে আসেন কিন্তু এটা একটি বিশুদ্ধ তাফসির ইবন আব্বাস সাহন থেকে সহি ভাবে এসেছে এর বাইরে তাদের থেকে যে সমস্ত বর্ণাগুলো এসেছে সেগুলো অনেক সময় সেগুলি আসছে বিশুদ্ধ বর্ণনা আসেনি আর যেগুলি বিশুদ্ধ মর্ণা এসেছে সেগুলো লাজমের মানা হিসেবে এসেছে অর্থাৎ এগুলি দালালত করে যে আল্লাহ তালার এই সৃষ্টি এই রাজত্ব বা এই ক্ষমতা সেগুলি প্রমাণ করে যে আল্লাহ তালার কত বড় কত বড় কত বড় মালিক তিনি কত বড় রাজা তিনি কত কত বড় রাজা ধীরাজ তিনি সবচেয়ে সবার সবকিছুর মালিক তিনি এবং সব সবচেয়ে বড় ক্ষমতা শিল যেটা প্রমাণ করে বুঝেছে কিন্তু এগুলি সবই ইবন আব্বাসম তফসির আসার পরে তফসির গুলো হবে এত বড় হওয়াতে প্রমাণ করে যে আল্লাহ তালার আলম কত বেশি কুর্সি এত বড় হওয়াতে প্রমাণ করে যে আল্লাহ তালা যে সবকিছু তিনি পরিবেষ্টন করে আছেন। এটাই হচ্ছে কুর্সির অর্থ সুতরাং কুর্সি দ্বারা আমরা এটাই বুঝবো যে কুর্সি হচ্ছে আসমান এবং জমিন বা সমস্ত সৃষ্টিকুল কুরসির তুলনায় কুরসির কুরসির তুলনায় অনেক ছোট কুরসি কুরসির ভিতরে সেগুলো যেন একটি দেড় মতো একটি মুদ্রার মতো আর সেটা আরসের সামনে আরসের সামনে কুর্সিটা হচ্ছে কুর্সিটা হচ্ছে সেরকম একটি এত ছোট ক্ষুদ্র জিনিস যে আরসের সামনে কুর্সি হচ্ছে এরকম ক্ষুদ্র একটি জিনিস সেটাকে কোনো কোনো ইমাম বলেছেন কাল কাল মিরকা তেলা र्सर सीढ़र मत हमसी कर्सिर ऊपर आल्ला आल्ला रखा स्थान यहाँ के विश्वास करतेस्यव कर्सि विश्वास करते हैं आल्ला तला प्रकांड सृष्टि से पारि तुम अन्न्य सृष्टिगुलोजन बोझा सहज है जो आल्ला तला सब चेहरे बड़ सृष्टि हेस्य তার কুর্সি এই কুর্সির ভিতরে সবকিছু এবং কুর্সি কোনটাই তার প্রয়োজন জন্য তিনি সৃষ্টি করেননি শুধুমাত্র তার শ্রেষ্ঠত্ব তিনি দেখানোর জন্য তিনি যে মহান তিনি যে সবচেয়ে বড় বিশাল তিনি যে বড় সেটা তিনি যে মহিয়ান গরিয়ান তিনি সেটা প্রমাণ করার জন্য এই আর্শকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং আর্শের সামনে কুর্সি রেখেছেন এবং কুর্সি আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আসে এই জিনিসগুলো তিনি আমরা সেখান থেকে প্রমাণ পাই আমাদের ইমাম এরফুর বলতেছেন ওহু অ মুস্তাকিন আনিল আরশে ও মাদুনাহু এই কথাটি আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে এবং তার নিচে যা আছে সবকিছুতে তিনি অমুখাপেক্ষী তিনি কোন কিছুর মুখাপেক্ষী নন আল্লাহ তালা গানি গণ হামিদ আল্লাহ তালে নিজের সম্পর্ক কেন গানিগুন যে তিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী কোনো কিছু মুখাপেক্ষি তিনি নন এর অর্থ হচ্ছে যে যে কেউ আরশ এবং কুসি মনে করবে এইটা যে আরশ এবং কেন আল্লা তালা আশা সৃষ্টি করলেন তার কি প্রয়োজন ছিল বলে প্রয়োজন তার নয় প্রয়োজন আমাদের এই জন্য যে আমরা যেন আরস্য এবং কুসির মাহাত্মতা সেটাতে কত বড় সেটা যে বড় প্রকাণ্ড সেটা মনে করে সেটা ধারণা করে আল্লাহ তালার প্রকাণ্ডতা আল্লাহ তালা বিশালতা যেন আমরা নিজেরা धारणा करते आलोचनाधारण नाटाइट कर विश्वास करते आल्ला आशे रही है कृर्सि सामने पर रखा स्थान ये ईश्वर आनते हैं अनेक आलेम कर्सिर भेतरे मूलत आसमान सेमिन सबकि কিন্তু আবার বলেছেন বলছেন না সেটা নয় কুরসি আলাদা আর সমস্ত সৃষ্টিকুল আলাদা তবে তুলনামূলক হচ্ছে এরকম যে কুরসি এত বড় তার মধ্যে সমস্ত সৃষ্টিকূল আসমান জমিন সবই হচ্ছে যেন মুদ্রার মতো পড়ে আছে এত বিশাল সৃষ্টির মধ্যে এত ছোট একটি সৃষ্টি আসমান জমিন তার সেটাও বিশাল সৃষ্টিটাও আবার আরশের তুলনায় একেবারে ক্ষুণ্ণ যেন একটা মুদ্রা পড়ে আছে তাহলে বোঝা গেল যে আল্লাহ তালার এই সৃষ্টির মধ্যে যেগুলো তিনি সৃষ্টি করেছেন যেগুলি তার মখলোকাত যেগুলি তার আফাল আফড়াল যেগুলি সেগুলোর মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ তারপরে হচ্ছে কুর্সি তারপরে আসমান জমিনে যেগুলো আসছে সেগুলো আল্লাহ তালা এগুলো দিয়ে মানুষকে परीक्षा करें क्या आल्लामान आने देखे और क्या इमान आने ना, ना जब रसुल्लासलम्बर কোরআনে কারিম যেভাবে সেভাবে আনে তার ইমানটা শুদ্ধ হবে এবং সে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পাবে এবং সে স্বীকার করবে শ্রীকুন যে আসমান এবং জমিন সবই আল্লাহ তাল হাতে থাকবে হাসরের দিনে তাহলে বোঝা গেল আসমান এবং জমিন আমাদের কাছে যত বড়ই মনে হোক না কেন আসলে সেটা অনেক ক্ষুদ্র আল্লাহ তালা তাঁর কাছে এটা অনেক কিছুই না সেটা একেবারে ছোট জিনিস আল্লাহ সৃষ্টিগুলোর কাছে তাহলে সেই হিসাবে আমরা নিজেদেরকে আমরা সঠিক স্থানে নিয়ে যেতে পারবো যে একজন মানুষ তার নিজের ব্যাপারে সঠিক ধারণা কত ক্ষুদ্র নগণ্য একটি আল্লাহ প্রকাণ্ডতা আল্লাহ তালার বিশালতা এবং তার তিনি যে সবকিছুর মালিক তিনি কত মহান তিনি এত মহান সত্তা হয়েও আমাদের জন্য তিনি দয়া করে আমাদেরকে জান্নাত দিবেন ক্ষমা করবেন এটা জানার জানার মধ্যে আমাদের अल्लाह ताल श्रद्धा विनय हो जा सब समय विनम्र थकबा लुटिए पड़ब इन शिक्षार विषय रहे बुझार तौफिक दान कर वालीकुम वरहमत अल्लाह